আবু হুরেরা রদিলাহত আল্লাহ্নহতে বর্ণিত নাবি সাল্লি আসলাম বলেছেন যদি কোন পুরুষ তার স্ত্রীকে তার সঙ্গে একই বিছানায় শোয়ার জন্য ডাকে আর সে আসতে অস্বীকার করে তাহলে সকাল পর্যন্ত ফেরাস্তাগণ ওই মহিলার উপর লানত বর্ষণ করতে থাকে